আয়সা রাজুল্লাহ তাল্লতে বর্ণিত তিনি বলেন ফাতেমা বিন্দু আবু হুরায়স রাজ্লাহ তাল্ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করলেন হ্যা আল্লাহ রসুল আমি কখনো পবিত্র হইনা এমত অবস্থায় আমি কি সালাদ ছেড়ে দিব আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন এ হল এক ধরনের বিশেষ রক্ত হায়জের রক্ত নয় যখন তোমার হায়জ শুরু হয় তখন তুমি সালাদ ছেড়ে দাও আর হায়জ শেষ হলে রক্ত ধুয়ে সালাদ আদায় করো